माला जार कारण बंदा होते महान आल्ला प्रियुष्ठान जो आदर्श मुस्लिम करणियों और बर्जन्य আজ রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস বাংলায় নেটওয়ার্ক দ সল্যুশন ফর হ্যুম্যানিটি সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্ল আলাই আমরা আল্লাহ ভরসা আল্লা ভিত আল্লাহর দয়া ও ক্ষমা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ যা জানা ও বুঝা মানুষের জন্য একান্ত জরুরি আল্লাহর কত দয়া আল্লাহর কত রহমত এটা মানুষ জানলেই তো মানুষ আল্লাহর দয়ার আশা করে আল্লাহর রহমতের আশা করে কিন্তু মানুষ তো জানে না আর এটা যে মুসালাইসলাম বলেছিলেন রিকা খায় প্রতিপালক তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি বড়ো দয়াবান তুমি বড় ক্ষমাবান এই জন্যই আল্লাহ আল্লাহতালা বলছেন যে তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও আল্লাহর নিকটে দয়া চাও আল্লাহ মোমিনকে ক্ষমা করবেন আল্লাহ মুমিনকে দয়া করবেন আল্লাহ তালার পক্ষ থেকে থাকবে মমিনের জন্য দয়া ক্ষমা আল্লাহর ক্ষমা পেয়ে গেলে আর কোনো সমস্যা নেই মানুষ পাপ করবে কথা ঠিক মানুষ পাপী হবে কথা ঠিক মানুষ পাপ করে যেন নিরাশা না হয় এই জন্য আল্লাহতালা বলছেন নিশ্চয় আল্লাহ মানুষের সব পাপকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করার জন্য তিনি অপেক্ষা মান মানুষ ক্ষমা চাইলেই আল্লাহ আল্লাহতালা ক্ষমা করবেন ক্ষমা চাই কে মানুষ ক্ষমা চাইতে চাইতে পারে না। না। মানুষ মানুষ জানে করা না। গভীর রাতে উঠে করে। আল্লাহর কাছে ক্ষমা চাইবে কান্নাকাটি করবে চোখের পানি ঝরঝর করে ঝরে আসবে তাহলে তো আল্লাহ ক্ষমা করবেন ক্ষমা চাওয়া জিনিসটা দয়ার জোর করে নয় আল্লাহ তুমি ক্ষমা করো এভাবে কি আল্লাহ ক্ষমা করবেন একেবারে বিনয়ী হয়ে যখন তার নিকটে হাত তুলে হকার এমনি হোক ক্ষমা চাইতে চাইতে যখন চোখের পানি ঝরঝর করে ঝরে আসছে তখন আল্লাহ বুঝবেন যে আসলেই এ লোকটা ক্ষমা চাচ্ছে আমি তাকে ক্ষমা করি এ লোকটা মাফ চাচ্ছে আমি তাকে মাফ করি কিন্তু আমরা তো কিভাবে ক্ষমা চাইতে হবে এটা বুঝিনে আর বুঝার চেষ্টাও করি না যেটা আমাদের জন্য ছিল জরুরি অপরাধ করে মানুষ যদি আল্লাহকে ভয় করে ভয়ের পথ অবলম্বন করে তাহলে তার ক্ষমা হবে ইনশা আল্লাহ অনেক অনেক দিন আগে একটা লোক ছিল সে লোক মরার সময় তার ছেলেদেরকে বলেছিল বেটা আমি বড়ো পাপি আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছায় পানিতে ফেলে দিও আর অর্ধেক ছায় মাটিতে ফেলে দিও আল্লাহ আল্লাহতালা যদি তোমাদের পিতাকে ধরতে পারেন তাহলে খুব কঠোর কঠিন শাস্তি দিবেন। এমন তোমরা কাজ করো যেন আল্লাহ আল্লাহতালা ধরতেই না পারেন যখন লোকটি মারা গেল তখন তার ছেলেরা তাকে আগুন দিয়ে পুড়িয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল আল্লাহ আল্লাহতালা সাগরকে বললেন সাগর তুমি তোমার ছাইগুলি জমা করে দাও আল্লাহতালা মাটিকে বললেন মাটি তুমি তোমার ছাইগুলি জমা করে দাও জড়বস্তু আল্লাহর কথা শোনে সাগর এবং মাটি তার ছাইগুলি জমা করে দিল আল্লাহ আল্লাহতালা বললেন লেমা ফাল তাহাজা তুমি এই কাজ কেন করলে কেন তুমি তোমার ছেলেদেরকে বললে যে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক অর্ধেক চেয়ে মাটিতে ফেলে দিও এ তুমি কেন করলে এ আদেশ তুমি তোমার ছেলেদেরকে কেন দিলে তখন লোকটি বিচারের মাঠে বলবে মিন খাসিয়াতে তোমার ভয় এটা করেছি তোমাকে ভয় করি অন্ত আলাম তুমি ভালো জানো যে আমি তোমাকে ভয় করি আল্লাহ আল্লাহতালা বললেন কাত গাফার তোলা যাও আমি তোমাকে মাফ করে দিলাম দেখুন তো একটা মানুষ ক্ষমা পাবেই না এটাই তার ধারণা তার ক্ষমা হবেই না এটাই তার হিসাব এটাই তার চিন্তে আল্লাহ আল্লাহতালা তাকে এইভাবে ক্ষমা করে দিলেন এত বড় পাপি হওয়ার পরেও সম্মানিত দর্শক মন্ডলী অনেক অনেক দিন আগে একজন মানুষ ছিল সে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল হত্যা করার পরে বাড়ি থেকে বের হলো তার এই পাপ ক্ষমা হবে কি করে এই নিয়ে এই চিনতে নিয়ে বের হয়ে একজন পাদড়ির কাছে আসলো একজন খ্রিস্টান ধর্মযাজকের কাছে আসলো এসে বলল যে আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি তা আমার কি কোনো বাঁচার পথ আছে লোকটি বলল না বাঁচার কোনো পথ নেই যেহেতু সে আল্লাহর দয়াকে জানে না আল্লাহর দয়াকে বুঝে না ও ধর্মযাজক নাম দিলে কি হবে তার আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই আল্লাহর এলমকে সে বুঝে না জানে না সেই জন্য সে সরাসরি নাকচ করে দিল তখন সে তাকেও হত্যা করলো যে ক্ষমা যখন পাব না তখন আর তোমাকে বাঁচিয়ে রেখে কি হবে এবার এরপরেও চলতে লাগলো কোথায় পাওয়া যায় ক্ষমার পথ কোথায় পাওয়া যায় ক্ষমার পথ এভাবে খুঁজতে খুঁজতে একজন মানুষ তাকে বলল। যে অমুক গ্রামে তুমি যাও হয়তোবা তোমার ক্ষমার পথ বের হতে পারে এই কথা শোনার সাথে সাথে সে গ্রামের দিকে আগিয়ে যাচ্ছিল আদ্রাকুল মত মরণ তাকে পেয়ে গেল তার সময় শেষ মরণ চলে আসলে কারোর এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না লাশ পড়ে আছে ফত সামাত কত রাহমা ও মালায়কতুল আজাবা মালায় কত রাহমা ও মালায় আজাবা রহমতের ফেরিস্তা এবং শাস্তির ফেরস্তা হৈচই লাগিয়ে দিল যে আমরা একে জাহান নামে নিয়ে যাব। আমরা একে জাননাতে নিয়ে যাব তখন আল্লাহ আল্লাহতলা বললেন কী সুবাইনা হ তোমরা এটা মাপো দেখো ও কত পথ এগিয়ে গেছে আর সামনে কত পথ আছে এটা তোমরা মেপে দেখো দূরত্ব কত কতদূর আল্লাহ আল্লাহতালা ফেরিস্তাগণকে মাপতে লাগিয়ে দিয়ে ওই গ্রামকে ওহি করে বলছেন যে গ্রাম তুমি আগিয়ে আসো আর যে গ্রাম থেকে যাচ্ছে সে গ্রামকে তিনি বললেন গ্রাম তুমি পিছে হঠ জড়বস্তু কথা শুনে মানুষ বুঝে না আদম সন্তান কথা শোনে না জড় সন্তান কথা শুনে অনেক আছে জনগণ সিদ্ধান্ত নিল তাকে আগুনে ফেলে দিতে হবে আগুনে ফেলে দেওয়া হলো আগুনে যখন ফেলে দেওয়া হলো আল্লাহতালা বললেন আগুন তুমি শীতল হয়ে যাও যেন ইব্রাহিমের কোন সমস্যা না হয় কিছু হল না সন্তান জড়ো বস্তু আল্লাহ তুমি পিছ হটো ওই গ্রামকে বললেন তুমি সামনে আগিয়ে আস এবার ফেরেস্তা মেপে দেখে পেলেনা বেশি যে অর্ধ হাত বেশি আগিয়ে গেছে যে গ্রাম থেকে যাচ্ছে সেই গ্রাম যেই গ্রামের দিকে যাচ্ছে সেই গ্রামের দিকে অর্ধেক হাত আগিয়ে গেছে আল্লাহতালা বললেন ঠিক আছে আমি তাকে মাফ করে দিলাম সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি আল্লাহর দয়া বুঝাতে সক্ষম আল্লাহর ক্ষমা কত দেখুন একজন মানুষকে ক্ষমা করার জন্য আল্লাহ আল্লাহতালা কৌশল অবলম্বন করলেন কৌশল করে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দিলেন এইরকম আল্লাহ করেন পতিতালয়ের নারী যদি ক্ষমা চাই ক্ষমা পায় আমরা কেন পাব না একজন নেহায়াত অপরাধী নারী রাস্তায় হাঁটছিল দেখল একটা কুকুর ইঁদারার পাশে বসে আছে এবং দিয়ে এই অপরাধী নারী বুঝল যে কুকুর পিপাসিত অপরাধী নারী সেই ইঁদারাই তার জুতা নামিয়ে তার উনি দিয়ে জুতা বেঁধে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করালো এর বিনিময়ে আপরা কেন ৯৯ জন মানুষকে হত্যা করে যদি মানুষ ক্ষমা পাই আমরা পাবো না কেন আমরা ক্ষমা পাবো ইনশাল আল্লাহর অনেক বড় দয়া আল্লাহর অনেক বড় ক্ষমা আমরা বুঝতে পারি না এই জন্য চাওয়ার গতি আমাদের কাছে নেই আমরা আল্লাহর দয়া ও ক্ষমার চেষ্টা করি আমরা তার কাছে তোবা করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তোবা কবুল করবেন আমাদের পাপকে ক্ষমা করবেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ বিরতির পরে এই বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করব। ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলি ওয়াসাল্লাম এর সন্ন্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না समग्र जीवन के सफल और सुंदर करोन्नाथ देख से कल रुन सम्प्रचार सकाल सार्लाशेल मानुषिकार जीव जंतर शेख हाशिम देखो इसमी देख कल पुन सम्प्रचारे से पीस टी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 সালামু আলাইকুম যদি আল্লাহর উপরে ভরসা করতাম আল্লাহকে ভয় করতাম আল্লাহর জানতে পারতাম আল্লাহর ক্ষমাকে তাহলে পাপ করে নিরাশা হতাম না পাপ করে নিরাশার কিছু নেই পাপ মানুষ করবে এ কথাই ঠিক যদি মানুষ পাপ না করত। তাহলে আল্লাহ তালা এই মানুষকে পরিবর্তন করে আবার এক মানুষ সৃষ্টি করতেন যারা পাপ করে কেদে ক্ষমা ভিক্ষা চাইতো আল্লাহকে বলতো আল্লাহ আমার ভুল হয়েছে তুমি মাফ করো এটুকু আল্লাহতাল্লাহ দেখতে চান অন্তরে ভয় ভীতি নিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে ক্ষমা হবে আমরা আসলে বুঝতে পারছি না যে আল্লাহ কত বড় দয়াবান আমরা বুঝতে পারছি না যে আল্লাহর নিকটে কত ক্ষমা রয়েছে এবং কিভাবে ক্ষমা চাইতে হবে কিভাবে তার দয়া কামনা করতে হবে এটা আমাদের জ্ঞানের বিবেকের বাইরে এই জন্যই আল্লাহতালা বলেছেন যে আগে এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ কোনো মাহবুদ নেই তারপরে তার নিকটে ক্ষমা চাও আল্লাহ যে বড় ক্ষমাবান এটা জানতে হবে তারপরে ক্ষমা চাইতে হবে তাহলে ক্ষমা পাওয়া সহজ হবে জেনে শুনে ক্ষমা চাইবে মানুষ তার একটা বিশ্বাস থাকবে তার একটা আস্থা থাকবে আর আসলে ক্ষমার বিষয়টি আপনি আল্লাহর নবী বলেছেন যে মানুষ নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে ঝরঝর করে চোখের পানি ঝরে পড়ে তখন আল্লাহতালা তাকে মাফ করেন এমনভাবে মাফ করেন যে এই ব্যক্তি বিচারের মাঠে বিশেষ ছায়া দলে থাকবে তাহলে ক্ষমার বিষয়টি আমি হবে নির্জনে নির্জন আল্লাহর আল্লাহর নবী মৃত মানুষের জন্য ক্ষমা চাইতেন আল্লাহর নবী লাশকে সামনে রেখে তার জন্য ক্ষমা চাইতেন আমাদের এইসব নিয়ম অনুযায়ী আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে গভীর রাতে উঠে আল্লাহর নবী চলে গেলেন কবরস্থানে কাপড় চুপড় দিয়ে নিয়ে কবরস্থানে গিয়ে হাত তুলে দীর্ঘ সময় ধরে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছে তিন তিনবার তিনি ক্ষমা চাইলেন গভীর রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এমনি সময় মানুষ ক্ষমা চাইতে পারে তবে রাতের অন্ধকারে নির্জনে ক্ষমা চাওয়া বিষয়টি ভিন্ন এই জন্য কবরস্থানে সবাই মিলে গিয়ে ক্ষমা চাওয়া একটা পরিবেশ সুন্দর নয় আর এটা একটা বেদাত আমল বটে আমাদেরকে পিতার জন্য ক্ষমা চাইতে হবে মায়ের জন্য ক্ষমা চাইতে হবে আত্মীয় স্বজনের জন্য ক্ষমা চাইতে হবে একাই যেতে হবে কবরস্থানে একাই নির্জনে আল্লাহর দরবারে ভাত তুলে প্রার্থনা করতে হবে ভালো মন্দির বিষয়টি একাই বলতে হবে তাহলে আল্লাহ আল্লাহতালা আমার অন্তরের বিষয়টি বুঝবেন যে আমি আসলেই আমার পাপের জন্য অনুতপ্ত হয়ে আর কোনো দিন পাপ করব না এ মর্মে শিকার উক্তি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তখন আল্লাহ তাল্লাহ খুশি হয়ে আমাকে ক্ষমা করবেন অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান কোনো পাপ করে সুময় তারপর দাঁড়াই যে আমাকে ক্ষমা চাইতে হবে আমার ভুল হয়েছে ও এত দাও অজু করে সুন্দর করে ওযু করে পাপ হয়েছে মনে করে সে দাঁড়াই দাঁড়িয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে বলে অজু করে ওযু করে ইউশাল্লি দূরে কাত সলা আদায় করে দীরে কাত সলা আদায় করে আল্লাহর দরবারে বলে যে আল্লাহ আমার ভুল হেজ আল্লাহ তালা তাকে মাফ করবেন অন্য এক বর্ণনা রয়েছে সুম্মাইস্তাক ফিরুল্লাহ তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাকে মাফ করে দিবেন এইভাবে বারবার আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চাওয়া তাহলে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষা মান রয়েছেন ক্ষমা চাইকে রাসুল সাল্লু আসাল্লাম বলেছেন সৈয়দুল ইস্তেকভার ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়া পড়ে যদি মানুষ ক্ষমা চায় সকালে যদি বলে বিকাল পর্যন্ত সময়ে মারা গেলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। বিকাল থেকে নিয়ে সকাল পর্যন্ত সময়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিন্তু মানুষ তো বলতেও পারে না বলতেও চায় না মানুষ বলবে হে আমি তোমার দাস ওয়ান আমি তোমার সাথে একটা ওয়াদা অঙ্গীকারে রয়েছে ওয়াদেকা মস্তাত আমি এই অঙ্গীকার সম্ভব পর বহাল রাখার প্রাণ চেষ্টা করব। আমি তোমার সাথে আদারতে রয়েছি আর তুমি যে আমার অনুগ্রহ চক্ষু দিয়েছ হাত দিয়েছ পা দিয়েছ অর্থ সম্পদ দিয়েছ জমি জায়গা দিয়েছ আহাল পরিবার দিয়েছ টাকা পয়সা দিয়েছ গাছপালা দিয়েছ অনেক অনুগ্রহ করেছ তোমার অনুগ্রহের শেষ নাই এসব অনুগ্রহকে আমি স্বীকার করছি আমি আমার স্বীকার করছি যে আমি আমি বলছি যে আমার আমি নাফসি, ভাগ প্রতিপালক তুমি আমাকে মাফ করো আমি আমার নিজের প্রতি অত্যাচার করেছি ফাঁক ফেরেলি তুমি আমাকে ক্ষমা করো লায়ক ফেরো দু ইল্লাম তা তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই দোয়া সকাল সন্ধ্যা পড়ব। ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর চেয়ে বড় দোয়া হচ্ছে আল্লাফ করে দিবেন সন্ধ্যারে যদি বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে আল্লাহ তালা তাকে জান্নাতে দিবেন এ আশা নিয়েই সে এই দোয়া পাঠ করবে ওবাদাইবনে সৌমেত রাজি আল্লাহ বলেন রসুল সাল আলী ও বলেছেন যদি কোনো মানুষ রাতে জাগে ঘুম থেকে উঠে উঠে যদি এই দুটি পড়ে আল্লাহর নবী বলছেন ঘুম থেকে উঠেই বলবে ছা কোনো মাবুদ নেই তার কোনো শরিক নেই তিনি এক তিনি একক লাহ ইহু ওয়াহদাহু লাহ আমরা তার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ ছড়া কোনো মাবুদ বুধ নেই আল্লাহ আকবর তিনি হচ্ছেন সবচেয়ে বড় এই বাক্য বলার পরে মানুষ বলবে ইল্লা বিল্লাহ কোনো উপায় নেই কোনো শক্তি নেই কোনো কোনো উপায় নেই নেই শক্তি নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই তোমার ক্ষমতাই চূড়ান্ত ক্ষমতা এই কথা বলার পরে বলবে রব্বিগ ফিরলেই আল্লাহ তুমি আমাকে মাফ করো তুমি রাতে উঠে সে সেগুলি বলে নিবে সে বলবে আল্লাহ মা আনতা আল্লাহ তুমি আমার আত্মাকে পবিত্র করো তুমি আমার আত্মাকে পবিত্রকারী তুমি আমার আত্মার অভিভাবক তুমি মালিক তুমি আমাকে মাফ করো তুমি আমার এই আত্মাকে পবিত্র করো এইভাবে যদি মানুষটা মানুষ এসব কথাগুলি বলতে থাকে আল্লাহ রসুল বলছেন ফৌস তু জিবা তার দোয়া কবুল করা হবে তার এই ক্ষমা আল্লাহ তালা গ্রহণ করে নিবেন আল্লাহতালা তাকে মাফ করে দিবেন সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লা তার পরে বলেছেন যে এর পরে অজু করবে কিছু সলাত আদায় করবে সলাত আদায় করলে তার সলা কবুল করা হবে মানুষের পাপ মোচনের গুরুত্বপূর্ণ সময় এই সময়ে উঠে যদি আল্লাহর কাছে কিছু বলে আর এই দুয়া বলে তাহলে আল্লাহ তালা তার অতীতের সব পাপকে ক্ষমা করে দিবেন আল্লাহ আল্লাহতালা তার পাপকে মোছন করে দিয়ে তার একটা জান্নাতে যাওয়ার সুন্দর একটা পথ করে দিবেন সম্মানিত দর্শক মন্ডলই আমরা বেশি পাপ করেছি বলে নিরাশার কিছু নেই আমরা অপরাধী এ বলে নিরাশার কিছু নেই আমরা সম্মানিত দর্শক মন্ডলের কাছে বিশেষভাবে যখন তখন বলার জন্য অনুরোধ রাখবো আস্তাক ভির হেম এরপরে বলার জন্য আমরা অনুরোধ রাখবো আস্তাকলাই হেম এরপরে যে সাইদুল ইস্তেকভার इल्ला बर शिमा जरा असुस्थ तुम तरह आरोग्य दान करो बेचे आम ते तुम रसल पद्धति अनुजाई चलार तौफिक दान करो तबा कर तौफिक दान करो এই দু তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম সুভানা কাল্লা আসহ বেলে আসসালাম আপনার থাকবে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম पाउंड बी बी बी एल ओ ओ कोड कोड आई बेमेल कर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 रक्षा देखा सवार ओपर रक्षा कारी बुधवार सन्ध्या साढ़े छ्रचार दोपुर साढ़े बार्लेश